আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লা নবী আবাদা সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের সামনে আলোচনা করছি একটি বিষয়ে সেটা হলো কসাসুল কুরান কোরআনের ঘটনা বলে রব্বুল আলমিন কোরআনে কেন ঘটনা বর্ণনা করেছেন আমরা বিগত কয়েকটি পর্বে তা ছয় সাতটি কারণ আপনাদের সামনে বর্ণনা করেছি এই সমস্ত কারণে আল্লাহ কোরআনে ঘটনাগুলি বর্ণনা করেছেন আজকে একটি কারণ বর্ণনা করে আমরা পবিত্র কোরআনের মূল ঘটনার দিকে এগিয়ে যাব ইনশা আল্লাহ সমানি সেটা হলো কোরআনের ঘটনাগুলো কেন বারবার এসেছে মৌলিক কারণ হল পবিত্র কোরআনের বর্ণনাকে অলঙ্কার পূর্ণ করা অতীব সুন্দর করা আল্লাহ এই ঘটনা বারবার বর্ণার মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের অবস্থানকে অত্যন্ত ভাষা সারগর্ভ শৈলী এবং অলঙ্কার দ্বারা পূর্ণ করেছেন এই জন্যই কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য না পড়লে তো বোঝা যাবে না এক এক ঘটনা এক এক রকম ভাবে মোহন রব্বুল আলম বর্ণ করেছেন এটা আল্লাহর কালাম প্রত্যেকটি কথাতেই যেমন বরকত রয়েছে প্রত্যেকটি কথার মধ্যেই রয়েছে সাহিত্য মক্কার কাফের মুশ্রিকরা অনেক চেষ্টা অনেক সাধনা করেছে যে প্রমাণ করার জন্য না মহাগ্রন্থ আল কোরআন এটা মানুষের কথা এটা মানুষের পক্ষ থেকে এসেছে সমালো উপস্থিতি না কখনোই না কশিন কালেও নয় বরং আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনকে এমনভাবে নাজিল করেছেন মহাগ্রন্থ আলকুরনকে এমনভাবে সাজিয়েছেন তার কালাম দ্বারা পৃথিবীর কোনো ভাষাবিদ কোন সাহিত্যিক কোন অলঙ্কারবিদ কোনো পণ্ডিত কোন মনীষী আজ পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআনের একটি অক্ষর একটি শব্দকে কখনো অবন্তর বলতে পারেনি এই শব্দের বিরুদ্ধে কখনো অভিযোগ উত্থাপন করতে পারেনি এমন অলঙ্কারপূর্ণ এমন ভাষা শৈলী দ্বারা সজ্জিত কাঠামো এত শক্তিশালী কিন্তু একজন মুসলিম হওয়ার পরে হৃদয় ত্রুটি থাকার কারণে সে বলে আল্লাহ কেন এগুলো বর্ণনা করলেন দেখুন মক্কার মুশ্রেকরা কবিরা পবিত্র কোরআনের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে কোরআন মানুষের তৈরি কিন্তু রসুল্লাহ সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন তারা নিজেরা এবং এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম বাণী পৃথিবীতে কেউ এইভাবে বাণী সেট করতে পারে না ছড়িয়ে দিলেন কবিদের উদ্দেশ্যে আল্লা ছোট্ট কি হবে আর আগে পারতো একটি শব্দ বললে একটি বাক্য বললে পরের বাক্যটা কি হবে সেটা তারা বলতে বলতো জাহেলি যুগে এমনটাই ভাষার লালিত্য ভাষা অলঙ্কার এবং ভাষার গাঁথনি কবিতার ভাব এবং গাম্ভীর্য এত উচ্চাঙ্গের ছিল আল্লাহ রাবুল আলমেন মহাগ্রন্থ আল কোরণকে মৌজেদা হিসাবে পেশ করলেন তাদেরকে ভোঁতা বানিয়ে দিলেন তাদেরকে একেবারে দুর্বল করে দিলেন কি দ্বারা মহাগ্রন্থ আল কোরণ দ্বারা আর আজকে পবিত্র কোরআন এই জন্যই বার একটি ঘটনাকে সুন্দর করে চয়ন করে আশ্চর্যজনক ভাবে উল্লেখ করা হয়েছে দেখুন যখন বলা হলো কি হবে এই আয়াতের আগে কি হবে যোগ করো কারণ তারা পারতো আরো বিশ্বের যাবতীয় কবির সামনে যখন এই বক্তব্য ছেড়ে দেওয়া হলো তখন তারা খুঁজতে থাকলো কি হবে বাক্য এই বাক্যটির আগে এবং পরে কোন বাক্য তারা যোগ করতে পারেনি কি হবে বাক্য তারা একটি কথা ইতিহাস থেকে জানা যায়। ইমরুল পারত ছিল কবি কবি সম্রাট এটা ইতিহাস থেকে পাওয়া যায় যখন তাকে হত্যা করা হবে তখন সে বলে দিয়েছিল যে আমার দুই মেয়ের সামনে গিয়ে তোমরা এই কথাটা জানিয়ে দিও ইন্না কুতিলা। তোমাদের বাপকে হত্যা করা হয়েছে এই বলে দিবে। আর কিছু বলা লাগবে না হত্যাকারী ভাবলো এটা তো বলাই যায়। একটা সংবাদ দিয়ে দেন তোমার বাপকে হত্যা করা হয়েছে সংবাদ দিলেই হলো তাহলে কে হত্যা করলো জানতে পারবে না কিন্তু ইমরুল কায় জানতো যে এর পরের বাক্যটা কি হবে তখন বলা মাত্রই তার দুই মিয়ে অত্যন্ত দক্ষ ছিল কবিতার গাঁথনীতে ভাষা এবং ভাবে পণ্ডিত ছিল কিন্তু যখনই বলল ইন্না কুতিলা তোমাদের পিতাকে হত্যা করা হয়েছে তার পরের বাক্যটা কি হবে বুঝতে পারার পরে সঙ্গে সঙ্গে বলল যে এই আমার পিতাকে হত্যা করে থেকে ধরো কুহুল পরের বাক্যটি হাসবে যে হত্যাকারী তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে আমার বাপকে এই হত্যা করেছে তার হত্যাকারে লাদুমা তোমাদের দুইদের সামনেই রয়েছে এই পরের বাক্যটি এটা হবে কবিদের এইরকম একটা দক্ষতা অভিজ্ঞতা পরের বাক্যগুলো কেমন হবে কোন দিকে যাবে তারা পারে বলতে যে সাহিত্যাজিল হলো তখন সাহিত্যের কি দাম ছিল মূল্য ছিল না এজন্যই আল্লাহ পবিত্র কোরআনের সাহিত্যকে এই অলংকার ভাবকে মানুষের সামনে অপ্রতিরোধভাবে অকট্যভাবে পেশ করার জন্য ঘটনাগুলো বারবার উল্লেখ করেছেন যখন ইন্না আতয়াল কাটা ছেড়ে দেওয়া হলো তারা বলতে বাধ্য হলো কালামুল বা এটা মানুষের কোনো কালাম হতে পারে না এটা মানুষের কোনো কথা নয় কারণ তারা পারেনি ও কাজ মেলায় কবিদের যে সমাবেশ ঘটত তারা বলতে পারেনি এরপরের ব্যাখ্যটা কি হবে মুশ্রেকরা তাদের কবিরা সাহিত্যিকরা এখানে নত হয়েছে হার মেনেছে কোরআনের সাহিত্যের কাছে এটা আপনি জানার পরেও বলার পরেও কেনই অভিযোগ তুলবেন আল্লাহ কেন কোরআনের মধ্যে বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন সাহিত্যের কথা বলে আল্লাহ উল্লেখ করেছেন এটা প্রমাণিত হয় চলুন জেমাদের ঘটনা দেখি সহি মুস্তিমে বর্ণিত হয়েছে পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যতবার পড়বে ততবার হৃদয় রহমতে শিখতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে একটা মৌহ একটা আনন্দ একটা আকর্ষণ রেখে দিয়েছেন এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম এটা কেন পৃথিবীর আর যত সাহিত্য রয়েছে একবার পড়লে পরে আর পড়তে ভালো লাগে না পৃথিবীতে যত গান তৈরি হয়েছে রচিত হয়েছে বড় বড় ব্যক্তি গান লেখে প্রচার করেছে ছোট গল্প লেখেছে একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে ইচ্ছা করে না গান একবার শুনুন দুইবার শুনুন তিনবার শুনুন পরে শুনতে আর ভালো লাগে না এই জন্য নতুন নতুন গানের আবিষ্কার হয় পুরাতন গান গুলো আর ভালো লাগে না একবার শোনার পরে দ্বিতীয়বার শুনতে ইচ্ছা করে না সাহিত্য একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে ইচ্ছা করে না কিন্তু মহাগ্রন্থ আল কুরআ যতই পড়া যায় ততই মধুর লাগে যতই পড়া যায় ততই হৃদয়টা গলে যায় মৌলিক কারণটা কি অলংকার দ্বারা পরিপূর্ণ আকর্ষণ দ্বারা পরিপূর্ণ করা আছে এ কথা বলা উচিত নয় যেমন এসেছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে হুক দিতে মক্কার লোকেরা বলে দিয়েছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে সেই অনেক দূর থেকে তাকে নিয়ে আসা হয়েছে ঠিকা দিয়ে যে মোহাম্মদকে ঝাড় ফুঁক দিয়ে তাকে ভালো করতে হবে কারণ তার মাথাটা নষ্ট হয়ে গেছে জামাত গিয়ে যখন বলছে যে আমি তো রোগ ভালো করে থাকি ফুঁ দিয়ে ঝাড় ফুঁক দিয়ে তোমার নাকি অসুখ হয়েছে তোমাকে ফুক দিয়ে ভালো করতে এসেছি যে সমস্ত রোগ বাতাসে ঘুরে বেড়ায় এই রোগ যদি মানুষের গায়ে লেগে যায় তখন এই রোগকে আমি ফুঁক দিয়ে ভালো করতে পারি তোমার যদি এমনটা হয়ে যায় তাহলে আমি তোমাকে ভালো করতে পারি রসুল্লাহ সাল আলী সালাম তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে তিনি পড়লেন ইনাল বলল আবার বল আল্লাহ নবীর আবার পড়লেন জেমাদ আবার বলল আবার পড়ুন কয়েকবার বলার পরে তিনি যে উক্তি করেছিলেন দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে থাকুন পরে অংশটুকু শেষ করব একটু বিরতির পরে আসসালামু আলাইকুম ওরমতুল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 রসুল সাল্লাহাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন কাল সন্ধ্যা ছটায় পাপ পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 To get convincing and valid answers, dial Korun, Dr. Zakirke. Parabarthi Anushthaan, Peace TV, Bangalai. As-salamu wa rahmatullahi wa barakatuh. Shamanu to upashtiti, Allah chanay, phiri aslam. Amrachol jashti, jimaad tere ghatanay. Jimaad, bollo, jay aabal যখন পড়লেন রসুল মোহাম্মদ সাল্লাম বারবার শুনতে চাইল যেমাত একজন কবিরাজ কাফের কবিরাজ কেন শুনতে চাইল এটা কোন বাণী এটা কোথায় থেকে এসেছে তিনি বললেন আমি একজন গণকের কথা শুনেছি আমি জাদুকরের কথা শুনেছি আমি কবির কথা শুনেছি কিন্তু এমন কালেমা এমন বাক্য আমি কখনো শুনিনি এটা কার পক্ষ থেকে এটা আল্লাহ প্রদত্ত কোনো বিদ্যানের সাহস নেই এটা বর্ণনা করা কোনো কবির সাহস নেই এটা তৈরি করা এটা কোনো জাদুকরের সাহস নেই তৈরি করা কোন সাহিত্যিকের সাহস নেই কোনো প্রাবন্ধিক কোনো সাংবাদিকের সাহস নেই এইভাবে তৈরি করা এটা যে ঘটনা প্রমাণিত হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের রোগ ভালো করতে এসে যে মাদ সোজা হয়ে গেল তখন জেমাত বললেন যে হে মোহাম্মদ সাল্লাই তুমি আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করে নেও তিনি ইসলাম কবুল করে তিনি পড়লেন আসাহাদু আল ও আন্না আহ আব্দু হু আর উল্টা জেমাদ ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লা কা ফেরত চলে গেল কেন ভাষার লালিত্য কোথায় থেকে এসেছে এটা আল্লাহর ভাষা মহাগ্রন্থ আল কোরআন এইভাবেই অনুরূপভাবেই পৃথিবীর যাবতীয় সাহিত্যকে যাবতীয় কবিতাকে যাবতীয় রচনাকে একেবারে ভোতা বানিয়ে দিয়েছে অপারগ করে দিয়েছে পবিত্র কোরআনের সামনে কোনো সাহিত্য টিকে নেই এই আল্লাহ বারবার ঘর উল্লেখ করেছেন আর একটা বিষয় হল বারবার উল্লেখ করার মাধ্যমে মমিনের হৃদয়ের গভীরে কোরআনের আলো কোরআনের নূর কোরআনের হেদায়তকে তিনি স্থাপন করতে চেয়েছেন কারণ কোরআন যতবার তার ইমানটা তত বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন শুধু এতটুকু বৃদ্ধি পায় যখন তাদের পরে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ইমানটা বৃদ্ধি পেতে থাকে বাড়তে থাকে যত কোরআন তেলাওয়াত করবে তত বৃদ্ধি পাবে ইমানের বলে বলিয়ান হবে। মুমিন ব্যক্তি বলার প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি তত আগ্রগামে হবে আল্লাহ আকবর কেন এটা বললেন মূলত বারবার উল্লেখ করার মৌলিক কারণ হলো কোরআনের মৌজেদাকে আরো দৃঢ় করা আর একটি কারণ হলো দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই কত্তাবাই হেদায় থেকে মিথ্যাটা পৃথক হয়ে গেছে সত্য থেকে মিথ্যা পৃথক হয়ে গেছে হক থেকে বাতির পৃথক হয়ে গেছে কোনটা হেদায়েত কোনটা ভ্রষ্টতা পৃথক হয়ে গেছে এরপরে কি বলছেন যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফুরি করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে কখন যখন কোরআন তেলত বেশি বেশি করবে হৃদয়ের গভীরে তত এটা প্রথিত হবে যদি ফেলে তাগুতকে অস্বীকার করলো আর ইমান বিল্লা করলো ফাধিস আর তখন ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়তের শক্ত হাতুলকে আঁকড়ে ধরলো যথাযথ ভাবে আল্লাহা যেটা কখনো বিচ্ছিন্ন হবর নাই যেটা কোনো বিচ্ছিন্ন হবে না আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত এসেছে যে নূর এসেছে এটা কখনো বিচ্ছিন্ন হবে না যদি শক্ত করে কোনো ব্যক্তি তার হৃদয়ের গভীরে প্রথিত করে ইমান যদি শক্তিশালী এই জন্য আল্লাহ রব্বুল আলমেন বার বিভিন্ন ঘটনা উল্লেখ করে স্মরণ করাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন ঘটনাগুলো উল্লেখ করে মমিনের হৃদয়কে আরো দৃঢ় করতে চেয়েছেন এটা পরিষ্কার আর একটা হলো আল্লাহ পক্ষ থেকে যে এসেছে। এই মৌজুদ্রের চিরন্তন আদম থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ সাল্লা পর্যন্ত যত ঘটনা এসেছে যত কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে এইগুলো হলো হক কাহিনী বারবার উল্লেখ করার মাধ্যমে কোরআনের সত্যায়ন করতে চেয়েছেন দৃঢ়তার সাথে কোরআনের বারবার উল্লেখ করেছেন আর একটি কারণ যথা সময়ে যথা উদাহরণ তিনি পেশ করেছেন যথা সময়ে যথা বিধান তিনি সামনে পেশ করেছেন কারণ আল্লাহ রব্বু আলম একটা ঘটনা পেশ করেছেন আদম আলাহ সাল্লা সালামের দুই ছেলে হাবিল কাবিলের ঘটনা যখন এক ভাই আর ভাইকে হত্যা করলো তখন এই হত্যার উদাহরণ পেশ করতে গিয়ে আল্লাহ এটা যথা উপদ্যক্ত জায়গায় তিনি বলেছেন যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো সে ব্যক্তি গোটা মানব জাতিকে হত্যা করলো যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা থেকে বাঁচিয়ে দিল পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল কেন রসুল্লাহ সাল আলিক ব্যাখ্যা দিচ্ছেন কাবিল জাহাবিলকে হত্যা করেছিল এই হত্যার বিনিময়ে গোটা পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার একটি হত্যা করেছিল তার উপরে বর্তাবে রসুল্লা সাল্লা কেন বললেন আর যদি একজন ব্যক্তিকে হত্যা করা হয় তাহলে পুরো ব্যক্তিদেরকে পুরো মানবজাতিকে জাতিকে হত্যার প্রতি উৎসাহিত করা হলো আর যদি হত্যা থেকে বিরত রাখা হয় তাহলে আল্লাহ রানব জাতিকে হত্যা করা থেকে বিরত আল্লাহ উদাহরণ পেশ করলেন যথা উপযুক্ত সময়ে যথা সময়ে পেশ করলেন কেন এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে যখন যেখানে ঘটনা উল্লেখ করার প্রয়োজন হয়েছে উপযুক্ত সময়ে সেটা পেশ করেছেন আপনি যদি মনে করেন যেটা ঘটনা কেন প্রয়োজন হল বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব পেশ করেছেন যখন কোনো ব্যক্তি বিশ্বাস করতে চায়নি যে আল্লাহ মৃত্যুকে কি আবার জীবিত করতে পারেন কোরআনের মধ্যে উল্লেখ করলেন ইব্রাহিম আলাইকাল্লাতে সালামের ঘটনায় ইব্রাহিম সাল্লাম বলেছিলেন যে কিভাবে আপনি একটা মৃত্যুকে জীবিত করতে পারেন ঘটনা পেশ করলেন তিনি বললেন আওয়ালাম তুমেন ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না তোমার শক্তিশালী হয় যেন দেখতে চাই আল্লাহর বলেন দেখায় দিলেন যখনই কোনো ধরনের প্রয়োজন হয়েছে আল্লাহ তখন পেশ করেছেন সম্মানিত উপস্থিতি দর্শক মন্ডলী আপনাদের সামনে মূলত বর্ণনা করছিলাম আজকে কোরআনের বর্ণনাগুলো কোরআনের ঘটনাগুলো আপনাদের পেশ করার আগেই কোরআনে কয়েকটি কাহিনী বর্ণিত হয়েছে সেটা বলে দিয়েছে আগে কোরআনে কেন বর্ণনা করলেন সেই কিছু কারণ আপনাদের সামনে উল্লেখ করেছে এই পর্বে উল্লেখ করলাম ঘটনাগুলো বারবার কেন এসেছে সেগুলো উল্লেখ করে দিলাম আপনাদের সামনে মূলত উদ্দেশ্য হেদায়তকে আরও দৃঢ় করা কোরআনের মর্যাদাকে আরো শক্তিশালী করা কোরআনের এই আলোকে এই কোরআনের নূরকে মুমিনের হৃদয়ে করা যেন ইমানটা শক্ত হয় হয়। আল্লাহর ইবাদতে আল্লাহর করুণার প্রতি যেন সে উৎসাহী হয় আল্লাহ রবাহ আলমিনের জন্য ওই ব্যক্তি যেন একইবারে জীবনকে ত্যাগ করে এই উদ্দেশ্যে পেশ করলাম আগামিতে আমরা উল্লেখ করব। ধারাবাহিক বর্ণনা কুরআ যেগুলো নবীর বর্ণনা আসছে সেগুলো উল্লেখ করব অথপর উল্লেখ করব বিভিন্ন পরে আসবে জানিয়ে আজকের মতো শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ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 আর কারো বাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে